পুরু তখতে লন্ডন গেলে অত বছর সেমনে রইলায় পুরো লন্ডন গেলাই অত বছর মাঝে মাঝে দেশ আইয়ৌ আমল জাম্বেল পৈ খাই মাঝে মাঝে দেশ আইয়ৌ আমখার টোল জামবেল পয় খাই দেখবাই হকলে মায়া হরি জমান বাব লন্ডনী বাইসা আমার লন্ডনি বাইস আমার লন্ডনী বাইস আমার লন্ডনি বাইস ফোরো থাকতে লন্ডন গেলাই অত বছর রোয় ফোর লন্ডন গেল অত বছর রইলাই মাঝে মাঝে দেশ আই আমা টোল জামবে মাঝে মাঝে দেশ আই আমা টোল জামবেল পই খাই দেখবার হকলে মায়া খরি জমান খত বাব লাইস আমার লন্ডনি বাইসাফ আমার লন্ডনে বাইসা আমার লন্ডন নো নিবেছা আগে আগে দেশ ওই তাই সকল कुटुंब বাড়ী যাই তাই আগে আগে দেশ ওই আগে আগে দেশ ওতায় হকল কুটুম ভি যাই আগে আগে দেশ আয়তায় হকল কুটুম ভি যাইতায় বাবি যখন হি নীলাই দেশোর খবর ভেলাই বাবি যখন হি নীলাই দেশোর খবর ভেলায় মাঝে মাঝে দেখি ও বৈসা বাংলা দেশর খাব লণ্ডনি বৈসাপ আমার লন্ডনি বৈষাপ আমার লন্ডনি বাইসাপ amar londoni besa puro takte londonu gelay oto bosor kemne roilay puro মাঝে মাঝে দেশ আয়ো আমলজাম বেলপই খাই মাঝে মাঝে দেশ হাই আমল জাম বেলপই খাই দেখবাই হকলে মায়া হরিমান লন্ডনী বাইস আমার লন্ডন বাইস আমার লন্ডন বাইসা আমার লন্ডন ইসা আমার লন্ডনী বাইস আমার লন্ডনি বাইস আমার লন্ডনী বাইসব আমার লন্ডনি বৈষব আমর লন্ডনি